যাহারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন والذين آمنوا وعملوا الصَّالِحَاتِ وَآمَنُوا بما نزل على محمد وَهُوَ الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جهارا إيمانه শতকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যা অবি ছিন্ন হয়েছে তাহাতে বিশ্বাস করে তিনি তাদের মন্দ কর্মগুলি বিদ্রীত করিবেন এবং তাহাদের অবস্থা ভালো করিবেন যে যারা কুফরি করে তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ইমান আনে তাহারা তাদের প্রতি পালক সত্যের অনুসরণ করে এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন بَعْدُ وَإِنَّ مَا فِي دَاءٍ حَتَّى تَضَعَ الْحَظُّ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَنْتَصَرَ مِنْهُمْ وَلَكِن لِيَبْلُوَ بعضكم ببعض অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা কর তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপন। তোমরা জিহাদ সারাইবে যতক্ষণ না যুদ্ধ হইয়ার অস্ত্র নামাইয়া ফেলে দিতে পারিতেন। কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন যারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রইয়াছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অপছন্দ করে সুতরাং কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রে অনুরূপ পরিণাম ইহা এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই ইহিলিহিজন্যি তিহল্লীন কুয়ৌন কমুমু না হ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদের দাখিল করবেন জান্নাতে। যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান নামেই উহাদের নিবাস তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না যে ব্যক্তি তাহার প্রতিপালক পেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় এবং যাহারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে لَبَنًا لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ وَأَنْهَارٌ مِنْ خَمْرِ اللَّذَّةِ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ ربهم মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে ফলমূল আর তাহাদের প্রতিপালকের পক্ষে হইতে ক্ষমা মুতাকিরা কি তাহাদের নেয় যাহারা জাহান নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ফুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে ومنهم من يستمع إليك إذا خرجوا من عندك قالوا للذين ইর العلم ماذا قال মমিফ উল আলা উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে অতঃপর তোমার নিকট হইতে বাইর হইয়া যারা জ্ঞানপ্রাপ্ত তাহাদেরকে বলে এই মাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশির যারা অবলম্বন করে আল্লাহ তাহাদের সৎ পথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুতাকি হইবার শক্তি দান করেন কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিক ভাবে কিয়ামতের লক্ষণ সমূহত আসিয়াই পড়িয়াছে উহারা উপদেশ গ্রহণ করবে সুতরাং জানিয়া রাখো আল্লা ব্যতীত অন্য কোন তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন ইল ফ্রোলে जहाँ व्याधि मृत्यु भय बीहल मानुषर मत तुम्हारिगे तक शोचनिय परिणाम उ আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য অবশ্যই মঙ্গলজনক হইত তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে লন করেন আর করেন বধির ও দৃষ্টি শক্তিহীন অভিনিবেশ সহকারে চিন্তা করে না উহাদের অন্তর তালাবদ্ধ যারা নিজেদের নিকট সৎপ ব্যক্ত হইবার পরিত্যাগ করে দেখায় এবং উহাদেরকে মিথ্যা আসা দেয় তাহা করে ভিস অবগত আছেন फिरत्तारा जख उ मुखमण्डले पृष्ठदेशे आघात करीते प्राण हरण कर तखा दशा कैम हईबे इजे उन्सरण करल्ला असन्तोष जन्माय गण्य कर मन करेष भाव प्रकाश कर আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহদেরকে চিনিতে পারিবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া তোমাদের মধ্যে জিহাদী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা যারা কুফ্রি করে এবং মানুষকে আল্লাহর পথিতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসুলের বিরোধিতা করে ক্ষতি উহরা আল্লাহ না। তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন হে মোমিনগণ तुमरा आल्ला अनुगत्य कर आनुगत्य कर और तुम्हारे कर्म करा जहाँ कु आल्लर पथ हईते मानुष के निवृत्त करतपर काफिर अवस्था मृत्युबरण कर अल्लाह तह किते ही क्षमा करीब सुतरा तुमरा हीन बल हईओना प्रस्ताव करा तुमर प्रबल्ह तुम्हारे संगे आम कर्मफल क्षुण करीब ना পার্থিব জীবন তো কেবল ক্রিয়া কৌতুক যদি তোমরা ইমান আনো তাকে অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না يَسْأَلُكُمُهَا فَيُحِقُّكُمُ التَّبَخُلُ وَيُخْرِجُ الدَّانَكُمْ تمہাদের নিকট হইতে তিনি তাহা চাহিলেন ও তোমাদের উপর চাপ দিলে তোমরা তো করিবে এবং তখন তিনি তোমাদের বিদেশ ভাব প্রকাশ করিয়া দিবেন ها عَن খি হলিউল তুম উল্ফ কর দেখো তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে যাহারা কার্পন্ন করে তাহারা তো কার্পন্ন করে নিজেদেরই প্রতি আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা अभावग्रस्त जदि तुमरा विमुख हव्य जी के तुम्हारे स्थलवर्ती करा तुम्हारे मत हईबे